নাহমাদুহ অনুসলি আলা রসুল হিল করিম আম সুপ্রিয় ভাই বোনেরা এর আগে সংসদ সৃষ্টিকারীদের সৃষ্ট ধোঁয়াশা দূর করার জন্য আমরা আমাদের আকিদা নিয়ে আলোচনা করেছি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 আলহামদুলিল্লাহ বস্তুত সত্য সব সময় তার আপন শক্তি ও মহিমায় প্রতিষ্ঠিত যদিও নিন্দুকেরা বিভিন্নভাবে তা আড়াল করতে চায় তবে এই বার্তা প্রকাশিত হবার পর আমাদের প্রিয় দর্শক শ্রোতা ও শুভানুদ্দায়ী ফাইদের কাছ থেকে কিছু প্রশ্ন আমাদের কাছে এসেছে এই প্রশ্নগুলোর প্রেক্ষিতে কিছু বিষয় স্পষ্ট করা দরকার মনে করছি বস্তুতে এই বিষয়গুলো প্রত্যেকটি বিস্তারিত ও বিশদ আলোচনার দাবি রাখে এবং আমরা ইচ্ছা রাখি বি নিল্লা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 অন্যের ভুল ধরায় পারদর্শী হলেও তারা নিজ অনুসারীদের কাছে এই গুরুতর বিষয়গুলো নিয়ে স্পষ্ট ও দালিলিক আলোচনা তুলে ধরেন না যে কারণে অনেক সহি আকিদার দাবিদার আজ অবস্থান করছেন সঠিক আকিদা ও বিশুদ্ধ হিদ থেকে অনেক অনেক দূরে তাই আমরা এ সকল দায়ী বা আলিমদের আহ্বান করবো এই গুরুতর বিষয়গুলো নিয়ে সঠিক অবস্থান বা আলোচনা তুলে ধরতে এবং ইর্জাগ্রস্তদের আমরা চ্যালেঞ্জ করলাম তারা যেন কোরআনসূন্না ও সালফে সালহিনের অবস্থানের আলোকে আমাদের এই আলোচনার ভুল ধরে দেখায়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 এক আল্লা ব্যতীত আর কোনো ইলাহ নেই তহিদেরই বাণী যা কিছু দাবি করে আমরা তার জন্য তাই সাব্যস্ত করি আমরা তার সাথে কাউকে শরিক করি না যে সকল বাতিল মাবুদ বা তাগতকে মানুষ আল্লাহর পরিবর্তে ইলা হিসেবে গ্রহণ করে আমরা সেই সকল তাগুত অস্বীকার ও পরিত্যাগ করি এবং তাদের থেকে নিজেদের বাড়া আত্ম ও সম্পর্কহীনতার ঘোষণা দিই আল্লাহ ব্যতীত যত কিছুরই ইবাদত করা হয় তার সবই তাগুদ বলে আমরা বিশ্বাস করি আমরা এটাও বিশ্বাস করি তাগুদ বিভিন্ন প্রকারের হতে পারে যেমন শয়তান গায়বের এলম দাবিকারী কারী আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করা হয় এবং সে ওই ইবাদতে সন্তুষ্ট থাকে আল্লাহ আইন পরিবর্তনকারী শাসক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং যারা আল্লা রাইন প্রত্যাখ্যান করে স্বরচিত অথবা মানবরচিত আইনে বিচার ফ্যাসলা করে ইত্যাদি এ সবই তাগত এদেরকে অস্বীকার ও পরিত্যাগ না করে আল্লাহর উপর ইমান ইমান হিসেবে সাব্যস্ত হয় না এবং তা দ্বারা মুসলিম হওয়া যায় না আমরা এটাও বিশ্বাস করি যে এ সকল তাগতের ইবাদত আনুগত্য অনুসরণ ও ভালোবাসাকে কুফুরীয় বাতিল বলে জানা তাদের ইবাদত আনুগত্য অনুসরণ ও ভালোবাসা পরিত্যাগ করা তাদের প্রতি শত্রুতা রাখা এবং তাদেরকে ঘৃণা করা ব্যতীত যথাযথভাবে কুফুরবিত্তাগোধ তথা তাগতকে অস্বীকার ও পরিত্যাগ সাব্যস্ত হয় না এর সবই পবিত্র আনুসুন্না দ্বারা প্রমাণিত আমরা বিশ্বাস করি মোহাম্মদ সাল্ল আলী আসাল্লামের উপর নাজিলকৃত শরীয়তের অনুসরণ করা কেয়ামত পর্যন্ত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 যেমনটা বর্তমান যুগের মডার্নি চিন্তাধারার বেদা করে থাকে আমরা বিশ্বাস করি মোহাম্মদ সাল্ল আলিম আসাল্লাম তার উপর অর্পিত রিসালতের দায়িত্ব পরিপূর্ণ ও যথাযথভাবে পালন করেছেন তিনি অহির কোনো অংশ গোপন করেননি কিংবা বিশেষভাবে কাউকে দিয়ে যাননি যেমন শিয়াদের কতকগোষ্ঠী এবং কিছু মুল্হিত পীর ধারণা করে থাকি আমরা জীবনের সকল অঙ্গনে মোহাম্মদ সাল্ল আলিম আসাল্লামকে উত্তম আদর্শ মনে করি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 সকল কিছুই রাসুলসাল আলী ওয়া আদেশ অনুযায়ী পরিচালনা করাকে আমরা আবশ্যক মনে করি বিশেষ করে আইন আদালত ও বিচার কার্য তার বিধান অমান্য করা ইমান ভঙ্গের কারণ মনে করি কুফুরু নওয়ান তথা ইমান বিনষ্টকারী বিষয়সমূহের ব্যাপারে আমরা বিশ্বাস করি যে ইমান যেমন কথা কাজ ও বিশ্বাসের নাম কুফুরু তেমনি হতে পারে কথা কাজ ও বিশ্বাসের মাধ্যমে শির্কের মতো বিধানের দিক থেকে কুফুরু দুই প্রকার কুফুরে আকবর তথা বড় কুফুর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 ও জাহমিয়া ফেরকার আকিদা থেকে আমরা নিজেদেরকে মুক্ত ঘোষণা করি যারা বিশ্বাস করে কুকুর শুধু অন্তর দিয়ে প্রত্যাখ্যান ও মিথ্যা প্রতিপন্ন করার মাঝেই সীমাবদ্ধ অন্তরের আকিদা বিশ্বাস দূরত্ব থাকলে কথা কাজের দ্বারা কখনো কাফের হয় না তাকফিরের ক্ষেত্রে আমাদের মূলনীতি হচ্ছে তাকফিরের ক্ষেত্রে আমরা চরম পন্থা ইফত ও শিথিলতা তাফরিত উভয়টিকে পরিত্যাগ করে মধ্যম পন্থা অবলম্বন করি আমরা খারিজদের মাঝাবকে প্রত্যাখ্যান করি যারা কবিরা গুনাহের কারণে মুসলিমদেরকে তাকফির করে কোনো মুসলমানকে আমরা কবিরা গুনাহের কারণে তাক্ষীর করি না যতক্ষণ না সে গুনটিকে হালাল সাব্যস্ত করে অথবা তার থেকে ইমানভঙ্গের অন্য কোনো কারণ প্রকাশ পায় আমরা মুরজিয়াদের মাধবকে অস্বীকার করি যারা বলে অন্তরে ইমান থাকলে কথাও কাজের কারণে মানুষ কখনোই কাফের হয় না উল্লেখ্য বর্তমানে আহলেসুন্নত দাবিদারদের অনেকে মুরজিয়াদের মতো আকিদ আপসন করে থাকে যে অন্তরে ইমান থাকলে কথাও কাজের কারণে মানুষ কখনোই কাফের হয় না আমরা তাদের মাধহকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করি আমরা বলি আহলুসুলনা জামা আর মতে এমন কিছু কথাও কাজ আছে তা যদি কোনো মুসলিম বলে বা করে তাহলে সে কথাও ও কাজ তাকে ইসলামের গণ্ডি থেকে বের করে দেয় যদিও তার অন্তরে পরিপূর্ণ ইমান বিদ্যমান থাকে যেমন রাসুলসাল্লী ওসাল্লামকে নিয়ে কটুক্তি করা শরীয়তের কোনো বিধানকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা ইত্যাদি তাহকিক ও সুনিশ্চিত প্রমাণ ছাড়াই তাড়াহুড়া করে কাউকে তাকফির করা বা তাকফিরের বিধান প্রয়োগ করা আমাদের মানহাজি নেই কারণ তাকে ইদের উপর প্রতিষ্ঠিত কোন মুসলমানকে হত্যা করা অতিব গুরুতর একটি বিষয় ভুল ক্রমে একজন নিরপরাধ মুসলমানের রক্তপাত করা অপেক্ষা ভুল ক্রমে হাজারো কাফেরকে ছেড়ে দেয়া ক্ষুদ্রতর একই সঙ্গে আমরা বিশ্বাস করি সুস্পষ্ট সন্দেহাতীত কোনো কুফুরে লিপ্ত ব্যক্তিকে তাকফির করা জরুরি সুস্পষ্ট দলিল প্রমাণ ছাড়াই কোনো মুসলমানকে তাকফির করা যেমন গুরুতর সুস্পষ্ট মূর্তাতকে মূর্তাত ঘোষণা না করা এবং তার সাথে মুসলমানদের মতো আচরণ করাও তেমনই ক্ষতিকর কেননা এতে ইমান কুফুরের রেখা বিঘ্নিত হওয়ার এবং অন্যান্য মুসলমান উক্ত কুফরকে কুফর মনে না করার এবং তাতে লিপ্ত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে আমরা বিশ্বাস করি তাকে ফিরে মোয়াইয়েন তথা নির্দিষ্টভাবে কারো উপর কুফুরের হুকুম প্রদানের পূর্বে কিছু নির্দিষ্ট শর্ত রয়েছে যেগুলো উক্ত ব্যক্তির মাঝে পরিপূর্ণরূপে পাওয়া যেতে হবে এবং কিছু মাওয়ানিয়া তথা প্রতিবন্ধক রয়েছে যেগুলো না পাওয়া যেতে হবে হক্কানিবিজ্ঞ অলামায় ক্যারামিক নির্দিষ্টভাবে কোনো ব্যক্তির উপর কুফুরের হুকুম প্রদানের যোগ্যতা রাখেন সাধারণ মানুষের জন্য তাদের অনুসরণ করা জরুরি আমরা যে ব্যক্তি কাফেরকে কাফের মনে করে না সে নিজেই কাফের এই কথাটাকে শুধুমাত্র নসের ক্ষেত্রে অর্থাৎ যেসব ব্যক্তি বা জাতি গোষ্ঠীকে কোরআনসূন্নায় সুস্পষ্ট কাফের আখ্যায়িত করা হয়েছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য মনে করি এই কথাকে খারিজিদের মতো তাকফিরুল ইজতেহাদের ক্ষেত্রে প্রযোজ্য মনে করি না যেমন বাংলাদেশের শাসক গোষ্ঠীকে আমরা মুরতাদ মনে করল কোন মুসলমান এলমের স্বল্পতার কারণে কিংবা ভুল ব্যাখ্যার কারণে এদেশের শাসক গোষ্ঠীকে মোর্তাত না করলেও আমরা সেই ব্যক্তিকে কাফের মনে করি না যেমনটা নব্য খাওয়ারেজরা করে থাকে শাসকের ক্ষেত্রে আমাদের আকিদা হচ্ছে মুসলমানদের শরীয়তসম্মত ইমাম ও শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা আমরা জায়েজ মনে করি না যতক্ষণ না তাদের থেকে কুফরে বাবা তথা সুস্পষ্ট কুফুর প্রকাশিত হয় যে কুফর সম্পর্কে আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে অকাট্য প্রমাণ রয়েছে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 আমরা বিশ্বাস করি বাংলাদেশ ও এরকম অন্যান্য দেশের যে সকল শাসক সরিয়া পরিপন্থী আইন দ্বারা রাষ্ট্র পরিচালনা করছে তারা কাফের মুর্তা কারণ তারা আল্লাহ তাল্লাহার তাহিদুর রুবুইয়াকে প্রত্যাখ্যান করে নিজেদেরকে রবের আসনে সমাসীন করেছে বিধান দানের যেই অধিকার আল্লাহ রাবুল আলমিন ব্যতীত আর কারণেই তারা তা নিজের জন্য দাবি করেছে শরীয়তের পরিবর্তে মানবরচিত কুফরি আইন প্রণয়ন ও প্রবর্তন করেছে এবং জনসাধারণের উপর তা চাপিয়ে দিয়েছে তারা আল্লাহ ও তারা রাসুলকে বাদ দিয়ে বিশ্বের তাগোত ও আইমায় কুফরদের কাছে বিচার প্রার্থনা করে ইমান ও কুফুরের চলমান যুদ্ধে কুফুরের পক্ষ অবলম্বন করে মুসলমানদের বিরুদ্ধে কাফিরদেরকে সহায়তা করেছে যারা কুফুর ভিত্তিক সরকার ব্যবস্থার অধীনে কাজ করে ঢালাও ভাবে আমরা তাদেরকে তাকফির করি না যা কিনা চরমপন্থী মুকাফিরা শ্রেণী করে থাকে আমরা শুধুমাত্র তাদেরকেই তাকফির করি যাদের কর্মকাণ্ড কুফুর আকবরের মধ্যে পড়ে মুরতাদ সরকারের সেনাবাহিনী পুলিশ নৌবাহিনী সহ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 এই বাহিনীর সদস্যদের বিধান মুরতার্ধদের বিধানের অনুরূপ তাদের বিরুদ্ধে মূর্তার্দের মতোই ইতাল করা হবে তবে তাদের অনেকের মাঝেই আলজুহুল উইল অজ্ঞতা ও তািল ইত্যাদির মতো মাওয়ানিও তাকফির তথা তাকফিরের প্রতিবন্ধক বিষয় বিদ্যমান থাকার প্রবল সম্ভাবনার কারণে সুনির্দিষ্টভাবে তাদের প্রতিটি সদস্যকে আমরা তাকফির করি না এই হলো আমাদের স্পষ্ট দৃঢ় অবস্থান যার ভিত্তি হল কোরআন সুন্নাহ ও সালফেসালিহীনের সুস্পষ্ট বক্তব্য এই আকিদা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 এই বিষয়গুলোর ব্যাপারে তাদের কাছ থেকে দালিলিক আলোচনা পাওয়া যায় না আর পেলেও তা অতি সামান্য তারা আকিদা স্পষ্ট করার কথা বলেন কিন্তু কোনো এক অজানা কারণে এই বিষয়গুলোর ব্যাপারে নিজেদের আকিদা স্পষ্টভাবে প্রকাশ করেন না তারা সালফে সালেহীনের অনুসরণের কথা বলেন কিন্তু এই বিষয়গুলোর আলোচনা আসলেই দেখা যায় তারা কিছু খালাফদের দলিল হিসেবে উপস্থাপন করছেন নিজেরা সারা জীবন অন্ধ অনুসরণ তথা তাকলিদের বিরুদ্ধে বললেও আকিদার এই গুরুত্বপূর্ণ বিষয়ে তারা অন্ধ অনুসারীদের মতোই আচরণ করছেন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 অন্যথায় তারা যেন তাদের বিভ্রান্তি থেকে ফিরে আসে এবং সত্যের দিকে রজু করে আমরা তাদের জবাবের অপেক্ষায় রইলাম তোমরা তোমাদের প্রমাণ নিয়ে এসো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো ইনশা আল্লাহ পরবর্তী পর্বে বাকি আলোচনা আমরা তুলে ধরবো সবাইকে সেই আলোচনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি আল্লাহ তালা আমাদের সকলকেই বিষয়গুলো বোঝার ও আমল করার তফদান করুন আখির দৌনআ আলহামদুলিল্ রবিলমিন